আয়সার আদিলাহতালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম জুতা পরা চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন তথা প্রত্যেক কাজই ডান হতে আরম্ভ করতে পছন্দ করতেন